আসসালামু আলাইকুম রহমতুল্লাহাবাদ সারা বিশ্বের পিস টিভির সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিজ্ঞ আলিমা বিদগ্ধ পন্ডিতদেরকে উপস্থিত করে আপনাদের সামনে সিয়াম এবং রমাদানের বিভিন্ন বিষয় উপস্থাপন করার চেষ্টা করে আসছি আজকে ইনশা আল্লাহ তার ধারাবাহিকতায় আমাদের সামনে যারা আলোচনা উপস্থাপন করবেন তারা হলেন আমার ডান দিকে রয়েছেন শেখ আমার সামনে আরো রয়েছেন শেখ ইউসুফুল্লা আমার বাম পাশে এক সাইড রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আমার সরাসরি বামে যিনি রয়েছেন তিনি হলেন শেখ আমানুল্লাহ মাদানী এখন আমরা একটু বিষয়ে যাব যে শ্রম শর্ত হওয়ার জন্য কিছু বিষয় রয়েছে ফোকাহাগঞ্জ যা বলেছেন কোরআন এবং হাদিস থেকে স্টারি করে সেটা হলো ইসলাম গ্রহণ করতে হবে তার আকল থাকতে হবে তাকে বালেক হতে হবে তার ক্ষমতা বা কুদ্রা থাকতে হবে মুকিম থাকতে হবে আর যে সকল কারণে শ্রম হয় না সবই ঠিক আছে কিন্তু হাইজ নেফাস ইত্যাদি কারণে হচ্ছে না ইত্যাদি কিছু শর্ত সামনে থাকতে হয় না হলে তার শ্রমের ব্যাপার থাকে না ইসলাম বলতে শেখ।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 একটা মানুষ ইসলাম গ্রহণ করেনি আর কি পাবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে এমনটা নয় এখানে ইসলাম কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়নি সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার ইসলামিক বিধান চালু হবে আমার প্রতিষ্ঠানের যে ভর্তি হলো না আমি প্রতিষ্ঠানের নিয়ম তার উপর কেমন করে চাপাই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 এই কালেমার মাধ্যমে তবে আমরা যতক্ষণ হামাথরা সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ আকল বলতে কি বুঝবো যে আকাল যতক্ষণ বোন থাকবে ততক্ষণ পর্যন্ত তার শরীরের বিধিবিধান প্রযোজ্য হবে ব্যাপারে কি ধন্যবাদ বুদ্ধি জ্ঞান এগুলো তো অবশ্যই থাকতে হবে কিন্তু বুদ্ধি জ্ঞান না থাকে তাহলে সে তো ঠিক মতো করতে পারবে না নামাজ পড়তে গিয়ে হয়তো সে রবীন্দ্রনাথের কবিতা শুরু করে দিবে ওই যেরকম শুরু করেছিল আরো কিছু পরিয়ে দিই তো এটা এই কারণেই যে আকল তার ভিতরে ঠিক মতো কাজ করতেছে না এজন্য সিরাম নয় ইসলাম কোনো যেকোন আকাম পালনের শুরুতেই হাফেল বালেক হওয়া এটাকে পূর্ব সর্ত হিসাবে নির্ধারিত করেছে এখানে একটু যোগ করে দিতে হবে দর্শক শ্রোতার জন্য যখন ওই মাদক দ্রব্য করে সালাত হাদিস এসেছে যদি আপনি যোগ করতে পারেন একটু রুফায় সালাজ ব্যাখ্যা করেন একটু আলহামদুলিল্লাহ আসলে ইসলামের আবাদ গুরুত্ব রয়েছে যার যেমন ইচ্ছা তেমন ভাবে আবাদত করবে তাহলে এই আবাদত ইসলামে কখনো গ্রহণযোগ্য হবে না এই জন্য যেন সুস্থ সুন্দর ভাবে করতে পারে তার কতগুলি যোগ্যতার প্রয়োজন রয়েছে সেই যোগ্যতাগুলির মধ্যে একটা অন্যতম যোগ্যতা বিশেষ করে যেমন সিয়াম বলি বা ইসলামের যত আবাদত বলি সেগুলোর জন্য একটি হচ্ছে তাকে আকেল হতে হবে কি করছে কি বলছে সেটা যেন নিজে সে ভালো করে উপলব্ধি করতে পারে বুঝতে পারে তাই এই আকল এই জন্য হাদিসেও এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন সেই পাগল বা জ্ঞানহীন মানুষ যতক্ষণ না তার মাঝে সেই জ্ঞান শক্তি উপলব্ধি শক্তি সঠিকভাবে ফিরে আসে এই এই হাদিসের আলোকে আমরা জানি যে ইসলামের প্রতিটি আবাদতের জন্য শর্ত হলো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 गुली थे के थाकार नाम गुली नियम निती के पान करी अन्या लिप्त हो गाँव में आकल हो बेपारे প্রার্থনা করো শর্ত হলো আল্লাহ তুমি আমাকে আমাকে জ্ঞানতা থেকে রক্ষা করো এবং জোজাম তুমি আমাকে কুষ্ঠ রোগ বা এরকম রোগ থেকে রক্ষা করো আল্লাহ আমরা যেন মাদক দ্রব্য সেবন করে এমন কিছু আকল যেন নষ্ট না করি আকল হলো একটা আমায়নত আল্লা পক্ষ আরেকটি শর্তা উল্লেখ করেছেন মানে প্রাপ্ত বয়স হওয়ার জন্য যে আলামত আছে সে আলামতের যে একটি জাহের হয়ে গেলেই মেয়েদের মাসিক শ্রাপ চালু হয়ে গেল বুঝা গেল প্রাপ্তবয়স্ক হয়েছে ছেলেদের দাড়ি মুস গজায় গেলে বোঝা গেল যে প্রাপ্ত বয়স হয়ে গেছে ইত্যাদি তো এক্ষেত্রে বাচ্চাদের জন্য সিয়ামের বিধান তাম প্রশিক্ষণ প্রশিক্ষণস্বরূপ রাখতে হবে সালাফে সালেহীনদেরকে দেখা গেছে তাদের বাচ্চাদেরকে সিয়াম পালনের জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ছোটকাল থেকেই এমনকি হাতে খেলনা দিয়ে বসে রেখেছেন যখন দেখা গেছে খাবারের জন্য তারা কান্নাকাটি করেছে আগেই হয়ে থাকে স্বপ্ন দোষে যে বীরজপাত যার ভিতরে যৌবনের অনুভূতি চলে এসেছে এইটাও একটা বোলো আলামত ব্লোকের একটা নিদর্শন এখন ছোট্ট একটি বিরতির পরে ইনশা আল্লাহ আপনাদের সামনে আবার আলোচনায় উপস্থিত হবো আসসালাম সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা সামান্য ব্রেক এর পরে আপনাদের সম্মুখে পুনরায় আলোচনা উপস্থাপন করছি আরেকটি শর্ত মানে সবালো খাপ্তবয়স্ক হওয়ার প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য যে আলামত আছে সে আলামতের যে একটি জাহের হয়ে গেলেই মেয়েদের মাসিক শ্রাব চালু হয়ে গেল বুঝা গেল প্রাপ্তবয়স্ক হয়েছে ছেলেদের দাড়িমুষ গজায় গেলে বাচ্চাদেরকে সিয়াম পালনের জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ছোট কাল থেকেই এমনকি হাতের হাতের খেলনা দিয়ে বসেই রেখেছেন যখন দেখা গেছে খাবারের জন্য তারা কান্নাকাটি করেছে স্বপ্ন দোষে যে বীরজপাত যার ভিতরে যৌবনের অনুভূতি চলে এসেছে এইটাও একটা বুলুকের আলামত একটা বুলুকের একটা নিদর্শন বুলুক নিয়ে আলোচনা হচ্ছিল যেমন ভাবে মুসলমান হওয়া শর্ত সিয়াম পালনের জন্য হওয়া যুবক হওয়া তেমন শর্ত নয় তবে যুবক হলে হয় যে সে এবাদতের মান রক্ষা করতে পারে এই জন্য এই হিসাবে তাকে একটা এ পর্যায়ে রাখা হয়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 যুবক হওয়াটা রাখতে পারি এই মর্মে যে যুবক হলে মানুষ একজন এই বদতকে মূল্যায়ন করতে পারে যে কি এই রাখা যায় এখানে এখানে বিষয় একটু মানে বিষয়টা ক্লিয়ার হলে ভালো হয় একটা হলো সিয়াম পালন যখন রোজা রাখবে এটা আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে পূর্ণ একটা আবাদত হিসাবে কবুল হওয়ার জন্য বয়স প্রাপ্ত বয়স নয় কিন্তু ইসলামের বিধান হিসেবে ফরাজ হিসেবে যখন পালন করতে যাবে বা কাউকে আমরা বলবো তখন প্রাপ্ত বয়স্ক হওয়া হল শর্ত প্রাপ্ত বয়স্ক ছাড়া কেউ যদি পালন করে সেটা যেমন বলছেন যে এই ছোট বাচ্চাটাও যদি করে হজ করে তাহলে এটা তার জন্য একটা আবাদত হিসেবে পালন হবে কিন্তু এরপর ফরজ নয় ফরজ প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য পনেরো বছর বয়স বলেছে কাহাগন যেহেতু ওই যুদ্ধের ক্ষেত্রে পনেরো বছর বলা হয়েছে কাজেই বিশেষ তারতম্য হয়েছে বিভিন্ন মাসালের পনেরো বছর হয়ে গেলে সে বালে হয়েই গেল সেটা হলো যদি যুবকের আনামত গুলা প্রতিষ্ঠা লক্ষণ গুলা প্রকাশ পায় গাড়ি মোস ইত্যাদি তারপরে অন্য থাকে যেহেতু মাসাল আমাদের একটু পরিষ্কার করতেই হয় ইত্যাদি মেয়েদের ক্ষেত্রে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 खुदरा बोलते सक्षमताब कुरानी सयाम सम्पर्कित जो आयात शाहिदीन कमुर सहारा फल ज्यक्ति पावे যে মুসলিম ব্যক্তি সেজন্য অবশ্যই এ সাহার এ শ্যামের রান শ্যামগুলি পালন করে তবে তার সাথে সাথে আল্লাহ আবুল্লাহ আলামিন আরো দুটি বিষয়কে উল্লেখ করে দিচ্ছেন একটি হচ্ছে যে ব্যক্তি সফরে থাকবে অথবা অসুস্থ হবে তাহলে তার জন্য সে রমজানকে পেলেও তার জন্য রমজানের রোজাগুলি বা শ্যামগুলি পালন করা এই অবস্থায় অপরিহার্য ফরজ নয় তাকে সুযোগ দেওয়া হয়েছে যখন সে হয়তো সফর থেকে আবার স্বৃহে ফিরে আসবে তখন সে এই শ্যামগুলি পালন করবে অনুরব ভাবে তো অনুরব যদি এই রমজান মাসে কেউ অসুস্থ হয় অসুস্থটা তার এই পর্যায়ের যে সে সারাদিন উপবাস থেকে এই শ্যাম সাধনা করাটা তার জন্য সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে অথবা তার রোগ আরো বেশি বৃদ্ধি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে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 তার জন্য স্যাম মোটেই ফরজ হয়নি সে ফিদিয়া আদায় করবে আর যে ব্যক্তি সুস্থ সম্ভাবনা আছে সে স্যামটাকে বিলম্বিত করবে ফিল হাল ফরজ হয়নি তবে সুস্থ হওয়া পর্যন্ত তাকে বিলম্বিত করা হয়েছে কিন্তু মোটে ফরজ হবে না তার জন্য এবং ফিদিয়া আদায় করতে হবে যিনি এই চিরস্থায়ী রুগী পানি স্যাম পালনের ব্যাপারে ফিদিয়ে দিয়ে নিজেকে যদি তার বাচ্চাকে দুধ পান করায় তো দুধ পান করাকালীন এই সময়ে এবং পেটে বাচ্চা আছে মহিলা গর্ভবতী এই সময়ে সে অন্য সময়ে সেগুলি পালন করতেও পারে আবু দাউদ সহিদ ওলামায় মাঝে মতামতটা মতামত এই মত যেহেতু তার উপরে সেটা সে নিজে যখন করতে পারবে তার ক্ষমতা যদিও পরে হতে পারে সেজন্য এই ধরনের মহিলার ব্যাপারে ফেভিয়া কার্যকর নয় বরং তাকে কাজাই করতে হবে মুদ্রা বলতে আমরা তাহলে এতক্ষণ বুঝলাম যে তার উপস্থিত থাকতে হবে মুসাফের জন্য শ্রম ফরজ নয় ভাঙতে পারে তাই না তারপরে এমন রুগীত রুগী যেটা আমারুল্লাহ ভাই বলেছেন জ্বর জ্বরি হয়েছে পেটের গন্ডগোল হয়েছে তারপর সে রাখতে পারছে না তারপরে সে কি করতে পারবে ভাঙতে পারবে কিন্তু ভাঙ্গার মতন তার কি করতে হবে তাজা আদায় তাজা আদায় পাই তুমি নাইজামিন এমন রুগী আর শেখ আল ফানি কিংবা আলমারিদ উল্লিল এমন বুড়ো হয়ে গেছে বুড়ো তো জোয়া হওয়ার সম্ভাবনা নাই আর এমন রোগ আশাবোধ করে তিনি আমাদের সাধারণ বিবেচনায় যাবছি আর হলেন এমন রোগ হয়ে গেছে লাস্ট পর্যায়ে পৌঁছে গেছে লিভার সিরোসিসার্ড পর্যায়ে গেছে ডাক্তার বলে দেয় যে এতদিনের মধ্যে হয়তো বা মধ্যে করতে পারবে না প্রতিটি রোজার বিনিময় একটা বড় আলেম তারা যা বলেছেন মোটামুটি আড়াই কেজি আড়াই কেজি যাই হোক আড়াই কেজি হোক কুদ্রার রয়েছে এখন আমাদের আল একামামাটা যদি আমরা কুদ্রার মধ্যে আলোচনা করেছি না হওয়া সফরে না হওয়া রমান খান আমিন কুমারা যেটা বিভিন্ন তালাহের মাধ্যমে আলোচনা করেছেন প্রবে যাতে সংখে হয় তার আওতায় আলোচনা ব্যক্তি যে সুস্থতার আশা করছে না তার একটা বিধান সে অন্যকে দৈনন্দিন স্বাভাবিক দিয়ে দিবে তবে একামা মকিম হওয়া শর্তটা সে ইচ্ছা করলে শ্যাম পালন করতে পারে সে ইচ্ছা করলে শ্যাম ছেড়ে দিতেও পারে এ ব্যাপারে একাধিক সহি হাদিস রয়েছে এক্ষেত্রে আর একটু বলা হয় সফর একটু উত্তর দেন জি জি বলা হয়ে থাকে সফরে श्याम पालन कर हादी ग ও এই ধরনের হাদিস এসেছে যে সফর অবস্থায় শ্যাম পালন করা এটা কোনো অবাধ্য অবাধ্য কারা যারা এই সব হাদিসগুলিকে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে এক্ষেত্রে বিজ্ঞ আলিমগঞ্জ যেটা বলছেন সফর অবস্থায় থাকায় যদি শ্যাম পালন করা আমার জন্য খুব কষ্টকর না হয় তাহলে জায়গা রয়েছে আমি পালন করতে পারি যদি খুব কষ্টকর না হয় আর যদি কষ্টকর হয় সফর অবস্থায় তাহলে বর্জন করাটাই হলো উত্তম বর্জন করাটাই করা আফজাল যেহেতু আল্লাহ রসলের পক্ষ থেকে এটা দেওয়া বিধান আমরা সফরে পালন করি কোন সমস্যা নেই তবে ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি কেন এটা আল্লাহ রসলের পক্ষ থেকে দেওয়া বিধান সহজে গ্রহণ কর কিন্তু যখন প্লেনেও সফর করে থাকি এটাও একটা কষ্টের বিষয় হয়ে যায় এই জন্য সফর মানেই হলো তার কম বেশি কষ্ট থাকবে কম বেশি কষ্ট থাকবেই হাদিসান্নার একটা অংশ মানে কাজে বিধান হল সহজটা গ্রহণ করি যেটা সহজ হয় সেটাই করতে পারে আর আছে আর কি আমি রোজাটা পুরা না এটা ভাই কোন বুজুর্গের কথা হলো না সফরে কষ্ট হচ্ছে আমি রোজা ভাঙবোনা না আল্লাহ নবী সহজটা এখতিয়ার করতেন মানুষের সামনে তিনি প্রকাশের সাউম ভেঙে দিয়ে প্রমাণ করলেন আমরা সহজ হব আমরা এ পর্যন্ত কতগুলো বিষয়ে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবার ইনশাল্লাহ আপনাদের সম্মুখে সামের সাথে সম্পৃক্ত একটি বিষয় নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ সেটাও আপনারা উপভোগ করবেন বলে আশা করি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ